الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة عمالنا من يفده الله فلا مضل له ومن يضلله ولا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله arsalahu bil haqq basiran wa nadira wa da'iyan lillahi bi'idrini أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ وَقَالُوا لَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ بادتی সকলের محبت ও শহীদ অন্তর থেকে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ال وعلى ال ابراهيم পাত্র শুক্র আদায় করি আল্লাহ আমাদেরকে তার উপর মসজিদে পবিত্র জমা আর দিনে পো এবং দরস্থের মধ্যে বসার তৌফিয়ত দান করেছেন সকলের মহাব্বত শহীদ আওয়াজে বলি আলহান আজকে আমরা আলোচনায় কোরআন এবং হাদিসের আলোকে ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের তিনটা দাবিকে আমরা বিশ্লেষণ করব এবং আল্লাহ এই সম্প্রদায়গুলোকে সর্বশেষ যে দাওয়াত দিয়েছেন এই বিষয়ে আমরা আলোকপাত করবো যদি আল্লাহ তাল্লাহ তো দান করে উল্লিখিত সম্প্রদায় অনেক দাবি আছে যে গুরু কোরআন মধ্যে এসেছে হারিসুর মধ্যে এসেছে এখানে তিনটি দাবি আমরা সুরে তুল বাপার মধ্যে প্রথম অংশে আমরা দেখতে পাই তোর মধ্যে তারা বলেন জান্নাতে গেলে ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় যাবে অন্য কেউ জাননাতে যাবে না এ একটা দারুণ यूदी ए ख्रीस्टान ना हाननाते जावा हल तर दावी यहुदी और ख्रीस्टान सम्प्रदायर क्यों जदि ज नामे जाए सर्वोच्च से चल्लिश दिन जहां नामे थक परवर्ती जाननाते चले आ তাদের আরেকটা দাবি হল তারা বলে আমরা বললাম আল্লাহর সন্তান আল্লাহর প্রিয়জন মূলত সূক্ষ্মভাবে গভীরভাবে দৃষ্টি দিলে দেখা যাবে এই জাতীয় দাবিগুলোর কারণে সারা পৃথিবীতে ওই সমস্ত সম্প্রদায়ের লোকেরা অন্য সম্প্রদায়ের লোক দু উপরে বিদ্বেষী হয়ে ওঠে যেহেতু অল্প কদিন থাকবে তারাই একমাত্র আল্লাপের সন্তান আল্লাপাতের প্রিয়জন তাহলে পৃথিবীতে আরো যে সমস্ত সম্প্রদায়ের লোকেরা আছে এদের কোনদূষণ নাই এদের সাথে উঠা বসা কাজ কারবার লেনদেন এগুলো কোন লাভ নাই এই এক চিন্তা এই এক ধরনের তাদের চেতনাবোধের কারণে সারা পৃথিবীতে দেখা যাবে অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন বিশেষত মুসলমান এরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হতেছে ওদের দেশেও ওদের দেশের বাহিরেও আল্লাহ সবু তারা নিজেই এগুলো উত্তর দিচ্ছেন বললেন আলহামদুলিল্লাহ যদি আমরা কেউ এগুলো উত্তর দিতাম এগুলো ব্যাখ্যা করতাম তখন মানুষ দুভিন্ন রূপে মন্তব্য করত আহ আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের ইমানকে হেফাবত করার জন্য আমাদেরকে সন্দেহ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ নিজেই দয়া করে মহাপত করে এগুলোর উত্তর দিয়ে দিলেন তাদের প্রথম কথা মাদুদা। উল্লেখটা হয় আছে তো আয়াত তাদের প্রথম দাবি হল যে আমাদেরকে জাহান মানে আগুনে অল্প কিছুদিন স্পর্শ করতে পারবে আমাদের গায়ে জাহান মানে অল্প কিছুদিন লাগবে এরপরে আর লাগবে না এই অল্প কিছুদিনের একটা ব্যাখ্যা আসছে তাপসিরের মধ্যে এবং কোরআনের মধ্যে এর সুনির্দিষ্ট একটা এই সংখ্যাও চলে এসেছে তাপসির এবং কোরআনের আয়াতে সাব্যস্ত হয় তাদের ধারণা তারা জাহান নামের ভিতরে সর্বোচ্চ চল্লিশ দিন থাকবে এর চেয়ে বেশি থাকবে না এই চল্লিশ দিন হল ওই দিনগুলো যখন কিনা আল্লাহ তালা এই মুসা আলহি সালাতু সালাম এবং যারা তার উপরে ইমান এমএল তাদেরকে ফেরাউল এবং আলে ফেরাউল থেকে রক্ষা করে নীল পার করেছিলেন এরপরে হদরতে নুসা আলহি সালাতু সালামকে আল্লাহ তালা তলব করলেন সেখানে যখন দেখি হাজরত এসা আলাহ সালাম আল্লাহর সাংবাদিক গেলেন তার উন্মদদেরকে অর্থাৎ ইহুদি সম্প্রদায়দেরকে হাজর হারুন এবং সামিনি নামক একজন বুজুর্গ লোক ছিল এই দুইজনের দায়িত্ব দিয়ে রেখে গেলেন যে তোমরা এদিকে দেখ শুন করবা হাজরত এ মুসা আলাই সাল সালাম যখন তিরিশ দিন পূর্ণ হয়ে গেল তিনি আসতেছেন না এই ফ্যামিলি যে লোকটাকে একটু আগে বুঝবে বললাম সেই নিজেই হাজরত মুসা আলাহি সালাতু সালামের যে আদর্শ যেই নমুনা এই পথ সরে গেলেন সেই হাজরের মুসা আলাই সালাতু আসালাম এবং মতকে বললেন त्रिस दिन हो गो मुसा आसतेमाल से माल सम्पद गा तुम्हारे आदाज दी तुम्हारे सोना जैगा देखा दिले जमा रख देखा हा तो मुसा फिर आसान पकेटे যে সমস্ত দিয়ে চলাচল করতেন ওই সমস্ত জায়গার মাটির মধ্যে এটা বলেছিলাম ওই সমস্ত জায়গার মাটির মধ্যে রুহের সন্ধান পাওয়া যেত সন্ধান ওখান থেকে এক মুস্তি মাটি তার কাছে রেখে দিয়েছিল সে এই মাটিগুলো ওখানে জমা করলেন আর সেখানে একটা মূর্তি হলো গরুর বাছুরের আকৃতিতে সে এর ভিতরে ওই মাটিগুলোর কিছু অংশ যখন তার মুখ দিয়ে ঢুকাই দিল বাছুর ওরা হাম্বা হামলা করে আওয়াজে ওই বাছুরটা এরকম আওয়াজ দেওয়া শুরু করতে। আর এই ছা এই লোকটা নিজের পথগস্ত হয়ে গেল আর ওদেরকে বলল মুস্তাকে বাদ দাও এখন থেকে এটাই আমাদের ক্ষোধা তো তারা বলতেছেন এটা অনেক লম্বা ঘটনা তারা বলতেছে যদি কোনো কারণে আল্লাহ তারা আমাদেরকে জাহার নামে দেন তাহলে মাত্র এই চল্লিশ দিন আল্লাপ আমাদেরকে জাহার নামে রাখবেন এর চেয়ে বেশি রাখবেন না এখানে সূক্ষ্মভাবে আরো একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে এই মূর্তিভূজা এটা ইহুদী সম্প্রদায়ের মধ্যে নিষিদ্ধ ছিল কারণ তারা নিজেরাই বলতেছে আমাদেরকে যদি কখনো আদার দেওয়া হয় তাহলে এই চল্লিশ দিনে আমরা যে মূর্তি নিয়ে খেলাধুলা করছি সেদ্ধা করছি পূজা করছি এর জন্য দেওয়া হবে বুঝেছিল ইহুদি সম্প্রদায় নিকট মূর্তি পূজা নিষেধ আল্লাহ তা আরা তার দয়া আর মেহরবানি আল্লাহ তা কি করলেন এটা আমাদের জন্য পরিষ্কার করে দিলেন তারা বলে তারা বলেছিলাম নির্দিষ্ট কিছুদিন স্পর্শ করবে এরপরে আমরা আর আগুনে যুদ্ধ হবে না আল্লাহ বলতেছেন নদী মোহাম্মদুর রসুল্লাহ আপনি তাদেরকে বলে দেন আর তোমরা যে কথাটা বলতেছ এই কথার পক্ষে কি আল্লাহ থেকে অঙ্গীকার নিয়েছ প্রশ্ন বোধক যদি অঙ্গীকার নিয়ে থাকো আল্লাহ তাহারা এই অঙ্গীকার কখনো বঙ্গ করবেন না নাকি তোমরা নিজের থেকে বুলে আল্লাহ নামে একটা কথা বলে দিচ্ছ অর্থাৎ আল্লাহ সুলা রাখু তারা এই আয় আছেন তারা প্রমাণ করতেছেন যে আমি ওরকম কথা বলি নাই যে ওদেরকে যাহার নাম না সকলকে জাহার নাম করতে হবে এরপরে আল্লাহআ ওদের এই কথার উত্তরে আরো একটা আয়াত উল্লেখ করতেছে সুন্দর চাপাল তুমুল লেখাই দিলাম তুমাল মুসা রবিকে আলহামিস করেছিলাম অন্য জায়গাতে পার্থক্যকারী কিতাব তারপরে তোমরা একটা গো বা তোমরা তোমাদের দেবতা হিসেবে গ্রহণ করেছিলেন এই কারণে তোমরা অত্যাচারের বা একটা দাবি করোনার মধ্যে এসেছে তাহা বললাই যদি পৃথিবীতে কোন মানুষ জান্নাতে যায় কোন মানুষ জান্নাতে যেতে চায় তাকে হয়তো ইহুবি হতে হবে না হয়তো খ্রিস্টান হতে হবে আল্লাহ বলতেছেন তিলক আমা নিয়ে একটা আশা মাত্র যদি তাদের আশাটা সত্যই হয় তাদের দাবি সত্যই হয় তা আমি তাদেরকে বলি কুল হাত তোমরা যদি নাকি দাবির পক্ষে সত্য হল্লাহর কাছে তোমাদের দলিল পেশ করো তোমার কোন দলিল নেই মূলত এই সমস্ত জিনিসগুলো ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের সাধারণ মানুষের মধ্যে প্রচলিত আছে যার কারণে এই বিভিন্ন ওই থেকে বিভিন্ন পথ থেকে অন্য সম্প্রদায়ের লোকদেরকে তারা হিংসা পালে মনে করে বিশেষত মুসলমানদেরকে তারা নাম শুনলেই মনে করে সন্ত্রাসী কারণে এই সমস্ত শব্দগুলোর ভিতরে কিছু ইন্দন লোকায় তার না শুধু হাশুব আমাদের শুধু দয়া করেছেন আমাদের জন্য দলিল ভিত্তিক প্রমাণ দিয়ে দিয়েছেন তাদেরকে বলো তোমরা অন্য কেউ যাবে না এই কথার পক্ষে তোমরা দলিল যাও তিন নম্বর হলো এই খ্রিস্টান সম্প্রদায় দাবি করে না কেন আপনা আমরা হচ্ছে আল্লাহর সন্তান আল্লাহ প্রিয়জন প্রথম কথা হল আল্লাহ যেটা আমরা সকাল সন্ধ্যা করি কু আল্লাহ আহাজ আল্লাহ আহাজ এই সুরা একবার পড়লে কোরআন শরীফের একবার কড়ার সমান আল্লাহ দান করে এর মূল কারণ হচ্ছে এর ভিতরে আল্লাহ আল্লাহ আল্লাহ বলেন অন্য জায়গাতে আল্লাহ বলবেন তারা বলে আমি দেখি সন্তান গ্রহণ করেছি আল্লাহ এই জাতীয় দাবি থেকে সম্পূর্ণ পবিত্র আল্লাহ কোনো সন্তান নেই সন্ততি নেই তো তারা এই সন্তানের আলোকে তারা প্রথম বলে যে আমরা হলাম নদীর বংশ লোক নবীরা হলেন আল্লাহর সন্তান আমরাও আল্লাহর সন্তান নবীরা হলেন আল্লাহ প্রিয়জন আমরাও আল্লাহ প্রিয়জন এই কথা সত্য নয় আবু জেহেল আবু তাহলে জাহান মানে যাবে যদি কোন ধ্বংসের লোক হলেই সেই পার পেয়ে যাবে কোন বাপের সন্তান হলেই পার পেয়ে যাবে এটা ঠিক না বরং প্রত্যেকেই প্রত্যেকে আমলের কারণে সে হয়তো জাহ্নাত মুখী হবে না আমলের কারণে আল্লাহ ফাঁকের সন্তান বলে খ্রিস্টান সম্প্রদায় বললো ইসার ইসালাতাম বলে এ হচ্ছে আল্লাহ ফাঁকের সন্তান জানে বলে ওদাই রুপা সন্তান আবার যৌধু বলে মাঝে মধ্যে সবাই বলে আল্লাহ তারা আল্লাহর কন্যা অথচ যে ইসা আলহ ইসলাত যে তারা আল্লাহ তাকে সন্তান বলল সেই বলতেছে আমি কারো সন্তান নয় আসলে মূল বিষয় হচ্ছে একজন লোকের জামনাতে যাওয়া একজন লোকের জাহান্মালে দেওয়া। এটা নির্ধারিত হবে তার আমার কারণে কিসের কারণে এবং আমারটা হচ্ছে হবে একমাত্র ইসলাম এবং খুব আমলি না শুদ্ধ হবে না ওই আমলটাও শুদ্ধ হবে না যদি কিনা ওই আমলটা আমার আপনার নবী মোহাম্মদুর তরিকা মতো না হয় কতটা কি হয়েছে আপনাকে দোলাম ধস্ত পারেন আমল করেন নাই এমন কোন কাজ করলে তো গ্রহণ হবে না এই জন্য অনেক সময় দেখা যায় ওইশব ইয়হুদি এবং না অন্যান্য ধর্মলম্বী অনেক নেতা অনেক গুরু না। যেহেতু ওই আমল গুরু যদি মোহাম্মদুর রাসুল্লাহি সাল্লু আলাহিউাল্লামের তৈরি মতো হচ্ছে না কারণ রাসুল্লাহি সাল্লাহি আসাল্লামের দরমা আসার পরে পৃথিবী থেকে আল্লাহ তালা অন্য সব সময় গুলো থাক না হেঁটে বলতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো কি ইসলাম কি ধর্ম আল্লাহ ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসন্ধান করলে অন্য কোনো ধর্মকে ফলো করলে এটা আল্লাহর যুদ্ধ হবে না এবং ওই লোকটা ক্ষতিগ্রস্ত পদ্ম আল্লাহান এর পরে একটা সমাধান দিচ্ছেন হ্যাঁ ওই ব্যক্তি কামিয়াজ ওই ব্যক্তি সফল হা আজহাউলিল্লাহ যে নিজেকে আল্লাহর কাছে অর্পণ করেছে আল্লাহামদুলিল্লাহ সারা মুসলমান হিসেবে কার কাছে অর্পিত আল্লাহর কাছে অর্পিত অহুয়া মসিলন মোট শ্রীদের তাৎসিরেছে মো লিখুন সেই তার সমস্ত কাজগুলো আখের নবী মোহাম্মদ রসুরামের আদর্শ করেন কোন বয় নাই ওদের কোনো যে বয়গুলো হচ্ছে যে দুশ্চিন্তাগুলো হচ্ছে এর মূল কারণ হচ্ছে আমাদের রাসুর যে তরেখা দিয়েছেন আমরা এর থেকে দূরে আল্লাহ তাদেরকে রাসোলেট করে ফিরে আসার জন্য এই দা মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী ওদেরকে আল্লাহ বারবার ডাক দিয়েছেন দেখেন বিভিন্ন রূপে দাবি আছে তিনটা তো বললাম একটা হল তারা বলে জান্নাতে নাতে শুধু ইহুদি এবং খ্রিস্টানেরা আবার কেউ বললো আমরা হইলাম আল্লাহর সন্তান আবার কে বলতেছে ঈশা হলো আল্লাহ ঈষা কে বলছে হুয়াল্লাহ ঈশা হচ্ছে আবার কেউ বলতেছে ইন্দু সালা আল্লাহ হল তিনজনের একজন একজন হলো আল্লাহ নিজে আরেকজন হলো মরিয় আরেকজন হলো ঈষা এই তিন খুদা তাই খোদা একজন হচ্ছে আল্লাহ অর্থাৎ আল্লাহ খুব ধৈর্যশীল আল্লাহ আঘাত না করে গব না দিয়ে শাস্তি না দিয়ে ওদেরকে দাওয়া দিতেছেন দেখেন আল্লাহ ধৈর্য দেখিন অনুগ্রহ থেকে নিরাশ করিও না এটা আমাদের জন্য প্রযুজ্য সকলের জন্য প্রযুজ্য তোমরা যখনই আবার তুই আসবে আল্লাহ পাহারা তোমাদের প্রবল করে নিষ্পাস সন্তার এই জন্য এটা যেমন খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রযোজ্য সূর্য সুদয়ের জন্য প্রযোজ্য চন্দ্র সূজায় মুসলমানদের জন্যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইলে দেওয়া হয়ে রাস্তা থেকে দূরে হয়ে যায় সে যে আবার ফিরে আসে আল্লাহ তারা তার সমস্ত গুণাগুলি মাফ করে দিয়ে তাকে কবল করে নেবেন আল্লাহ তা আমাদের সকলকে তহফেক দান করে সকলে কিছুদিন পরে নির্বাচন আসতেছে তো বাংলাদেশে কিছু মুসলমান ছাড়াও তো অন্য সম্প্রদায়ের লোকেরা আছে তোর একটা দিবস উদযাপিত হয় বড়দিন হয় কি হয় না এটা হল খ্রিস্টানদের জন্য কম এর জন্য যদি নাকি তারিখটা পরিবর্তন করতে হয় বাংলাদেশ থেকে ভোটার হয়েই গেছে এরকম পঞ্চাশ হাজার হাজির হলে দেখেছে কোথায় কথা যে তারিখে নির্বাচন দিচ্ছে এই তারিখে যদি নির্বাচন ঠিক রাখে তাহলে এই হাজিগুলো কিন্তু ভোট দিতে পারবে না যদি ওই বড় বিজ্ঞপ্তের সম্মান দেখার জন্য যদি নির্বাচন পরিবর্তন করা লাগে তাহলে এই দেশের মুসলমানের সরকার মুসলমানের দেশে এই পঞ্চায়েত সামার হাজিদের ভোট নিশ্চিত করার জন্য নির্বাচনকে আরো পরিবর্তন করার জন্য দাবি জানাই আমরা কথা বুঝতে চাই আপনারা আপনারা আল্লাহ দেশ জাতের জন্য সকলকে কাজ করার জন্য তহফিক দান করে দেন সকল আওয়াজ